বাংলা মানবতা সমাধান সসালাম রহমতুল আলহামদুলিল্লাহ হরমিনাম والمرسلين যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নিয়মিত আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রসুল্লাহ আলি ভাষালামের শূন্য বিপরীত যে আমল বিদ আহ তার ভয়াবহ পরিণতি সম্পর্কে আপনাদের অবগত করছিলাম বর্তমান পর্বে তারি আলোকে আরও কিছু সম্পূরক আলোচনা রাখতে প্রয়াস ব্যক্ত করছি আসুন আজকের এই মহতি আলোচনায় অংশগ্রহণের জন্য যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন সে সমস্ত প্রাজ্য আলোচক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। এসেছেন শাহ আব্দুলবিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শেখা মুজফার বিনালামুম্লা এবং রয়েছেন হাফেজ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা তাহাজির আনিল বেদআ বেদআ থেকে ভয় বা বেদাৎ থেকে সতর্কতা কতখানি অবলম্বন করা দরকার প্রথমেই ডক্টর এবি এম হিজবুল্লার কাছে যাচ্ছে বেদায়াতের ভয়ঙ্করটা সম্পর্কে গত পর্বে এর আগেও আলোচনা হয়েছে আমাদের এখন যে বিষয়টি আলোচনার মধ্যে আসা উচিত সেটা হচ্ছে বিষয়ভিত্তিক আমরা বেদাতগুলো চিহ্নিত করি চিহ্নিত করার পর সেগুলোর উপরে আলোচনা পর্যালোচনা শেষে একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি হাদিস এবং কোরআনের আলোকে যেটা এসেছে যে বেদাত এটা সম্পূর্ণ এবাদতের সাথে সংশিষ্ট। এখানে একটা বিষয় মানে অপনোদন করা দরকার যে বেদাৎ এক জিনিস আর আবিষ্কার আরেক জিনিস আর জিনিস অনেকে বলে যে আপনারা বলছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের যুগে ছিল না এখন তো আছে কাজে এটাকে বেদাৎ নয় যেমন একটা উদাহরণ দেয় মসজিদ নির্মাণ মসজিদ রসুল্লাহ ইসলামের যুগে কী ছিল খেজুরের ডাকা দিয়েছিল সেখানে ইট বালি খুব বেশি লাগেনি উপরে ছাদ দিয়েছিল পরবর্তীতে হাজার ওসমান আদিউল্লা তালা আনহুর সময় আর একটু এটাকে তওসিয়া করে রসগুলোর যুগে তওসে হয়েছিল এরপর ওসমানের সময় আর একটু তাওসে আরব বৃদ্ধি করা হয়েছিল এরপরে সেগুলো আবার আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি লাভ করে তাই এখন কি বলা যাবে যে মসজিদ উন্নত মসজিদ নির্মাণ করা বেদাতের অন্তর্ভুক্ত হবে মসজিদ নির্মাণ কিন্তু বেদাত নয় মসজিদ নির্মাণ হচ্ছে আপনার এবাদত মামানা আল্লাহ বাইতান বান আল্লাহ বেতান ফিলজান তাহলে মসজিদ কিন্তু আপনার এটা এবাদতের অন্তর্ভুক্ত এখন মসজিদকে যে সৌন্দর্যকরণ এটাকে আমরা কি বলবো এই উত্তরে বলা হয়েছে যে দেখো এ বাদতের জন্য মসজিদ নির্মাণ রয়েছে কিন্তু সৌন্দর্যকরণ এটা মসজিদের সাথে সম্পৃক্ত এটার সাথে এ বাদতের সম্পর্ক নেই অতীব সৌন্দর্য হতে পারে এই জন্য পরবর্তীতে সুন্দর হচ্ছে আরো আছে যে অন্যকে একটা প্রশ্ন আসছে সেদিন পড়তেছিলাম যে কোরআনে পাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই যে আমাদের বাহন সম্পর্কে বলেছেন বাহন খায়ের কথা বলেছেন হ্যাঁ আনায়ামের কথা বলেছেন তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে তখন রসুল্লাহ নিজেও ব্যবহার করেছেন সাহাবিরাও ব্যবহার করেছেন কিন্তু এখন বলুন তো দেখি আমরা কে এগুলো ব্যবহার করি তাহলে কি এটা বেদায়াতার অন্তর্ভুক্ত হবে একটা কথার কথা আমি উদাহরণগুলো সেট করতেছে হ্যাঁ আমি সেটাই বলতেছি আমি সেটাই বুঝিয়ে দিচ্ছি আমি সেটাই বুঝিয়ে দিচ্ছি আমার দর্শকদেরকে ইগুলি বেদায়াতের অন্তর্ভুক্ত না তাহলে বিদ্যাতের অন্তর্ভুক্ত কোনগুলা যেমন একটা সিম্পল উদাহরণ ওজু আমরা করতেছি ওজু করতে গিয়ে আমরা দেখি অনেককে ন আতাওয়াদ্দা এইভাবে উচ্চারণ করছে এরপরে বলতেছি যে আতদা আলী সলাতুলান ও ফুলান ইত্যাদি অনেক কিছু সেখানে বলতেছে সব দিক হয়ে থাকে আচ্ছা এমনিভাবে নামাজের যখন আমরা নামাজ পড়তে তখন বলছি নওয়ায়ত মুসল্লি আলিল্লা তাহলে যেটা আছে বা এইগুলি এগুলি সব এগুলির কোনো অস্তিত্ব নাই কারণে আল্লাহ সৃষ্টির ব্যবহারের সাথে সম্পর্কিত সাথে সম্পৃক্ত এটা সাথে এটার কোনো সম্পর্ক নাই সাথে সম্পর্ক একটা কথা যোগ করলে সুবিধা হয় যেমন আগে ঘড়ি ছিল না যে কথাটা বলছেন কিন্তু এখন ঘড়ির আবিষ্কার হয়েছে চশমা ছিল না চশমার আবিষ্কার হয়েছে তবে সে যদি ধরুন আপনি যে চশমা পড়ছেন যদি এই নিয়ে চশমা পড়েন যে দশ বছর চশমাটা ব্যবহার করলে একটা হজ্জের সমান সৎ পাওয়া যাবে তখন কিন্তু চশমাটা ব্যবহার বেদাত হয়ে যাবে সেটা তো ঠিকই ঘড়ি হাতে দিলে হবে জি আমি যদি ট্রেনে রওনা দিই হজ করার জন্য তাহলে নেকি বেশি হবে আর প্লেনে যদি আসে যেহেতু প্লেনে সময় লাগে মাত্র ৬ ঘন্টা বাংলাদেশ থেকে তাহলে প্লেনে যাওয়ার চেয়ে যদি বাসে বা ট্রেনে হজ করতে যায় নাকি বেশি হবে তাহলে গেলে আরও বেশি হবে না হেঁটে গেলে আরও বেশি যদি এই নিয়ে যদি কারো থাকে তাহলে ট্রেন তখন ব্যবহার করে কিন্তু বেদাত হয়ে যাবে এক কথাই যে সমস্ত আধুনিক আবিষ্কার এটা শরীয়তের গতিকে আরও সঞ্চলন করে তার অর্থ যদি এটাই যদি কেউ ব্যবহার করে সে কালে অনুমতি দিয়েছেন যখন আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনায় গেলেন তখন মদিনার লোকেরা খেজুর চাষের জন্য নর খেজুরের গোছাগুলি মাদি খেজুরের সাথে লাগিয়ে দিত করছো কেন কি প্রয়োজন এটা তখন রাসুলের কথার গতির দিকে লক্ষ্য করে সাহাবিগণ এক ছেড়ে দিলেন ছেড়ে দেওয়াতে দেখা গেল যে পর্যাপ্ত পরিমানে কমে গেল তখন রাসুল সাল্লি সাল্লাম বললেন তোমরা সেটা অবশ্য গ্রহণ করো আমার তো কুম বেসাইন ফিরাই বাসার। যখন আমি সামাজিকভাবে ভাবে নিজ খেয়ালে কোনো কথা বলবো তখন আমি মানুষ একজন জি নেকির উদ্দেশ্যে আর সেটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে প্রমাণিত নয় বিশুদ্ধ সূত্রে তখন হবে তা বিদা কেননা প্রত্যেকটা আমল এবাদতের জন্য করা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হবে আর তা রাসুলের সন্ন্যাদ দ্বারা প্রমাণিত হবে না তখন এটা প্রমাণ হয়ে যাবে যেটা আল্লাহ রসুলকে উপেক্ষা করা হলো সে দুনিয়ার ব্যাপারে রসুল সোল্লা সাল্লাম যেটা বললেন এবার দিনের ব্যাপারে একটা উদাহরণ এখানে পেশ করা যায় হ্যাঁ তিনি ওখানে ছাড় দিলেন দিনের ব্যাপারে গিয়ে ছাড় দিলেন রসুলসল্লাহ সাল্লাম বারেবনে আজবকে একদিন দুয়া শিক্ষা দিচ্ছিলেন তুমি বলো যে আমি ইমানে এসেছি ওই নাবির প্রতি যাকে আপনি পাঠিয়েছেন পৃথিবীতে তখন বারেবিনা আজব বলছেন যে আমি বললাম আমন্তা আমি ইমার আনলাম রাসুলের প্রতি যদিও আজেবের কাছে এটা জিনিসটা জানা যে নবী তো রাসুল নন তবে প্রত্যেক রাসুল নবী অবশ্যই নিঃসন্দেহে যার কারণে রাসুলের মর্যাদা বেশি তিনি যোগ করেছেন তার হাত দ্বারা আমার বুকে মারলেন এক ঘুষি ঘুষি মারার পরে বলছেন যে আমি বলছি বলছে যে আমি বলছি যেটা সেটা তুমি বলো অর্থাৎ আমি ইমান আনলাম নবীর প্রতি যে নবীকে আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন পৃথিবীতে সেই ক্ষেত্রে দেখা যায় দুনিয়ার ব্যাপারে মদিনায় গিয়ে তিনি ছাড় দিলেন দিনের ব্যাপারে এতটুকু সামান্যতমও না আর একটা হাদিস এখানে যোগ করা যায় যে ঠিক সাহাবায়েরাম ছিলেন এরকম কঠোর এত কঠোর ছিলেন সাহাবাহাম ইটালিতে গিয়ে আফটার রোম গিয়ে ওবাদেব সামেত রাজাল দেখছেন যে মজা আল্লাহ তখন শাসক দেখছেন যে মানুষ দেনার আর দেহামের সাথে টাকার একটা আলাদা পার্থক্য অর্থাৎ স্বর্ণ কিনতে গেলে যে দাম নেয় স্বর্ণ বিক্রি করতে গেলে তা কম নেয় রূপা কিনতে গেলে যা দাম নেয় আমি রূপ বিক্রি করতে গেলে তাছাড়া কম নেই তখন তিনি বললেন আন্তুম তাকুলনা রিবাহ বলছি আরে তোমরা তো ইয়াই হন্নাস তোমরা তো সুদ খাচ্ছ দেখছি তখন মুহাবের রাজি আলানা বললেন যে লা লাফিহা আমি তো এখানে সুদ দেখছি না আমি তোমাকে দিচ্ছি আদিস বর্ণনা করছি আর তুমি তোমার রায় পেশ করছো বললাম নিজস্ব দর্শক শ্রোতা তাহলে বুঝতে পারলেন যে আসলে রসুল সাল্লি আসসালামের হাদিচের ব্যবহারটা যথাযথভাবে প্রয়োগ না করলে সেটা বেদাত হওয়ার সম্ভাবনা রাখে আসুন এ পর্যায়ে আমরা আবারও আপনাদের কাছে ছোট্ট একটু বিরতি নিচ্ছো অল্প সময়ের জন্য বিরতির পরে আবারও আমরা আমাদের উপস্থাপনা নিয়ে ফিরে আসবো ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লা জানার জন্য ইসলামের সকল সমগ্র মেনে চলা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 अनन्य गुणागल देख अनुष्ठान माना दुनिया शनिवार रत साढ़ नटाय बान समचारकाल आठटाय बांगलेशे पीस टी बांगलाय पुरान आलो नहीं মহান আল্লাহ রাবুল আলমিন ইসলামিক সারিয়া আমাদের সেই বিধান আমাদের ইবাদতের সাথে সংশ্লিষ্ট এবং সেই বিধান আমাদের আখলা আল্লাহ সারিয়ার সমস্ত আইন প্রণয়ন করেছেন সমগ্র বিশ্বের কল্যাণের জন্য মানুষের কল্যাণ কত কার্যকরী ইসলামের অপূর্ব আইনসমূহ সমস্ত মানবতাকে আলোকিত করে ইসলামের সারিয়ার মহান ও উদ্দেশ্য বাংলায় শ্রোতা बिरतिकालीन समय संगे थनबाद धारावा आलोचन फिर आसि विषय आकिदा और आकिदार यलोचन एप्रे सामने जो विषय आलोकपात कर विदयावं तर भय परिणति आसन जो आलोचना चल रही सैक्म आलोचना शेष कर दे कत बड़ो गुरुत्वपूर्ण विषय सारे विषय है যে একটু ব্যতিক্রম হলে সাহাব এক মেনে নিল তিনি বললেন যে মহাবিয়া তুমি এই কথাটা বললে আমি তোমার দেশে থাকবো না যে দেশে সোননাথকে মূল্যায়ন করা হয় না আর একটা নতুন সৃষ্টি করা হচ্ছে তিনি চলে গেলেন মোদিনায় দেখা হলো উমরে ফারুক রাজালামার সাথে যে কি ব্যাপার আপনি এখানে কেন ফা কস আলাহিল কিসা ঘটনা তিনি বর্ণনা করলেন বর্ণনা করার পরে তিনি শুনলেন কব কব্যহ ফিল আরজে লাস্তা ফিল যে দেশে আপনার মতো মানুষ বা আপনি থাকবেন না এই দেশের উপরে আল্লাহর পক্ষত তো গজব বর্ষণ আপনি ফিরে যান ফাঁকাত রাজা আল্লাহ বরাবর তিনি পত্র লেখেন উমরে ফারুক খলিফা হিসেবে পত্র লেখলেন পত্রে তিনি যে বললেন লামরাতলা কা আলাই হে মোয়াবিয়া ওবাদবিন সামেতুর উপরে তোমার কোনো কর্তৃত্ব নেই এক নম্বর দুই নম্বর বললেন ওয়াহিন্নসামা কল ওবাদুবিনেদ যেটা বলেছেন এটা মানুষকে আইন হিসাবে চালু করো তিনি যেটা বলেছেন ওটাই চূড়ান্ত কথা কথা ওটাই তিনি স্বীকৃতি দান করলে এটা প্রমাণিত হয় এই জায়গায় যে শরীয়ত একটা গুরুত্বপূর্ণ জিনিস যে তার একটু ব্যতিক্রম হলে না সাহাবাকেরা মেনে নিয়েছেন না মেনে নিয়েছেন রসুল্লাহ সাল আলু আসসালাম हाँ गुरुत्वपूर्ण कथा मुजफ्फर जो विषय पेश कर सन्नत मानार बेपारे अतीब गुरुत बहन कर मानस जत भाई अम करुक ना क्यों अम रसुल्लाम के विशुद्ध सूत्रे प्रमाणित कहीं प्रमाण ना हवा पर अमल करना आद ठीक नई ए बेपारे आब्दुल्ला मसूद रजियाल्ला अल इकते अफजाल मल इजते हिलनाथ पालने मध्यम पंथ अवलम्बन करा एक विदात क्या चेष्टा प्रचेषा कर नामे एक मानूष विदातर चेष्टा कर तरह शाखा प्रशाखा दिक बेर एभव चले रुम एक दिक बेर सोन्नाथ मे मापर ऊपर उत्तम कथाटाबी मसूद निश्चय भय कर प्रवृत्ति भय फिबिकुम अफरुजिकुम विदा जे तुम्हारे अब उपार्जने प्रवृत्तर अनुसरण कराते प्रवृत्ति अनुसरण कराते विदातील कराते तुम्हारा प्रवृत्तर अनुसरण करोम खूब भय कर आशंका कर, कर मानस अजथ चिंता भावना এবাদতের নামে বেদাতের কত পথ শাঁখা প্রশাখা বের করছে যেটার ব্যাপারে সেই কালের রসুল সাল্লি সাল্লাম আশঙ্কা করেছে আর যেটা আজকে আমরা আমলে বিভিন্ন জায়গাতে বাস্তবায়ন করে দেখাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বিদাতি আমল পরিহার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা এবাদত কম করেন এটা অনেক ভালো এরপর আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন কেন একটা বোখারি মুসলিমের হাদিস আছে অল্প ভিত্তিতে বেশি চাইতে। অল্প কেন মানুষ যদি শুধুমাত্র ফরজ আমল করে আর সেটি যদি সত্য সত্যই রাসুলের সন্ন্যাত অনুযায়ী হয় তাহলে ওর জন্য নগদ জান্নাত আছে সে একজন ব্যক্তি এসে বলল না যে আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসুল তাকে পাঁচক সলাতের কথা বললেন सुल जा कमो करब ना तर बेसिओ करबा शुदू बला मकतुबाला তার বোখারি মুসলিম থেকে এ হাত ইস্পেশ করে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের কাছে যে গুরুত্ব সহকারে যে কথাটি পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা আমলের ব্যাপারে কোথায় কোথায় বেদাত আছে এটা আমরা পর্বভিত্তিক বলবই ইনশাল্লাহ এখানে আপনাদেরকে আমরা এতটুকু বলতে চাচ্ছি যে জরুরি ভিত্তিতে গুরুত্ব সহকারে যেটুকু আমল করবেন আপনারা সেটুকু রাসুল সাল্লি সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত আছে কি না অবগত পরে আমল করেন আমলি আপনার জন্য সোজা কথা যেটা যে সেটা হলো এই আমুলগুলো যেগুলো এবাদত হিসেবে আমল করা হবে আমাদের আমল করার ক্ষেত্রে যেটা মূল নীতির মতই আমরা বলি সেটা হচ্ছে এই যে কোনো আমল এবাদত শর্ত যদি আমরা করতে যাই তাহলে সে এবাদতের জন্য আমাকে দেখতে হবে যে এর পিছনে সেই সূত্রে সেই হাদিস আছে কিনা হতে পারে একাধিক হাদিসও থাকতে পারে সেই হাদিসের সূত্রটা যদি হয় যে কোনো সূত্রের তো বলছি সেটাই সেই শূন্যের কথাই বলছি রসুল ইসলাম পুরো জিন্দিগিটাই শূন্য কাউলিয়া আমলি তাকরির যে সমস্ত আছে যেখানে যেটা পাওয়া যায় সেই সূত্র দিয়ে যদি পাওয়া যায় সেটার উপর আমল করতে আমাদের আপত্তি নেই কিন্তু যদি তার মধ্যে কোনো রকমের এমন দুর্বলতা পাওয়া যায় যেটা গ্রহণযোগ্য নয় এবং সেটা সেই হাদিস দ্বারা প্রমাণিত নয় তাহলে সেটা বর্জনীয় সেটা বর্জন করতে হবে এটাই আমাদের সম্মানিত দর্শক কে আমরা অনুরোধ মন্ডলীকে সেটা হচ্ছে যে আপনার যে আমলটি এখন করছেন বা করা অবস্থায় আছেন আপনারা এখনও সময় আছে প্রত্যেকটা আমলের এক একটি করে আপনারা এর হাদিসগুলো জেনে নিন যারা বিজ্ঞ মহাদিস আছেন তাদের স্মরণপন্ন হয়ে জেনে নিন যে এই পিছনে আমরা যে আমলটা করছি যেমন মানুষ এই যে অজুর সময় একটা নিয়াত বলে হ্যাঁ সেটা আমরা সালাতের সময় একটা মেয়াদ বলে এটা কিন্তু এ বৌদের সাথে অতিরিক্ত যোগ করা হয়েছে ঠিক আছে অতিরিক্ত কোনো কাজে শরীয় এমন ভাবে এটাকে দেখেছে সহ্যই করতে পারেন যেমন করা যায় হ্যাঁ কম তো তিনি করবেনি কারণ গফার আল্লাহ তার পিছনের সামনে সমস্ত পাপ মাপ আমি এটা পরে বলি উল্লেখ করার পর বলি দ্বিতীয় ব্যক্তি বললেন যে আসুমাহরওয়ালা উফতির আমি তোমরা কি সেই লোক যারা এইগুলো বললে তখন তিনি এই কথা বলার পরে বলছেন আরেকটি মুসলিমে আসছে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি তাকুয়াশীল এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আমি আমি এবং আমি আমি বিয়ে করি হমান রহিবাং সুনি মিননি যে ব্যক্তি আমার সোনা থেকে মুখ ফিরে নিবে এই আমার শরীয়ত অন্তর্ভুক্ত আমার শরীয় তোর অন্তর্ভুক্ত নয় উন্মত অন্তর্ভুক্ত নাই এখানে একটা জিনিস স্পষ্ট হয় যে তাদের নিয়াত কিন্তু ভালো ছিল নিজেদের আমলটাকে কম মনে হতো রাসুলের সাথে যে তুলনাটা করেছেন এই জন্যই বলছেন সেটাও আছে তারা বলেছেন যে শব্দটা তাদের উদ্দেশ্য ভালো ছিল দেখে বেশি বেশি অভিবাদ করবে কিন্তু রসুল সাল্লা সাল্লাম শেষে যা বললেন তাতে তো মানে বাকিগুলো তাদের ইচ্ছা অনিচ্ছা সবকিছু সাবার হয়ে গেল স্পষ্ট भयतर बेपारे प्राज आलोचक मंडल मनज्ञ आलोचना जा कुरान कुरा कुरा आलो आलो आदिल्ला भित আমাদের আলোচনা পর্বগুলো এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করতে সচেষ্ট হব ইনশাআল্লাহ তাহলে আসুন এ পর্বের আলোকে যেটা আমরা অবগত হতে পারি তা তাহলে এই যে জীবনের সর্বক্ষেত্রে এবাদাতের ব্যাপারে আমরা সব ধরনের নতুন আবিষ্কৃত কর্মসূচি কর্মপদ্ধতি পরিহার করব বেদাৎ জেনে পক্ষান্তরে রেশনাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের আমলকে আঁকড়ে ধরব সেটার উপরে আমল করতে সচেষ্ট হব। মোহনআ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুবাহ আশাহিক محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا الله انت الرحيم يا هبني عطاك يا الله أنت الكريم الله منك العفو يا الله انت يا الله فيك الرجاء يا জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয় নাম্বার এক থেকে চার কল আহাদ বলো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 533, हादी नम्बर पांच तेतर सल्लम कुरान तीन भागिस्टम द्वित हलो समायी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लामिद्लम